মানুষের মধ্যে আল্লাহ দুই ধরনের স্বভাব রেখেছে একটা হইলো পাশবিক স্বভাব আর একটা হইল দুই স্বভাবের সমন্বয়ে হলো মানুষ আজমালায়ক বাহরাদারিজ বাহায় বাহায় আজমালয়েক বগুজারি যে তোমার মধ্যে ফেরিস্তার বৈশিষ্ট্য আছে আর চতুষ্প্যন্তুর বৈশিষ্ট্য আছে চতুষ্প্যন্তুর বৈশিষ্ট্যগুলি রে ছেড়ে দাও তাহলে তুমি ফেরিস্তাকে সারিয়ে যাবে আল্লাহ তালার খলিফা হওয়ার জন্য অতিরিক্ত নৈকট্যবান হওয়ার জন্য আল্লাহ তালা নির্বাচন করছেন ফেরিস্তাদেরকে না মানুষদেরকে তো ফেরিস্তারা জানতেন যে আল্লাহর নৈকট্যের মাধ্যম হলো আল্লাহর এবাদত আল্লাহর এবাদত গুলো ফেরস তারা তাদের সাধ্যে যেগুলো ছিল সেগুলো অনেক উন্নতভাবেই সম্পাদন করতেছিল নামাজ জিকির তেলাওয়াত এগুলো ফেরস তারা নির্বিঘ্নভাবে এবং কি কোনো ধরনের অবহেলা অলসতা ছাড়াই করতেছিলেন আল্লাহ তাল্লাহ যখন বললেন যে আমি মানুষ সৃষ্টি করবো কারণ ফেরেস্তারা বুঝেছেন যে আল্লাহের সৃষ্টির উদ্দেশ্য দ্বারা ফেরেস্তারা বুঝতে পারছেন যে এই মানুষগুলোর দ্বারা কি হবে অনেক পাশবিক কর্মকাণ্ড সংগঠিত হবে বিশেষ করে দুইটা কথা তো ফেরেস্তারা উল্লেখই করছেন আমি জানি যা তোমরা জানো না আল্লাহ রব আলিনি কিন্তু মানুষের দুইটা পাশবিক গুণের উল্লেখ করাইছেন অশান্তি সৃষ্টি করা নিয়ম ভঙ্গ করা আরেকটা হইল রক্ত এরপর আল্লাহ উত্তর দিয়েছেন কি যে আমি যা জানি তোমরা তা কি করো না জানো না এই ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষণীয় হইল এই দুইটা গুণ যে নিয়ম ভঙ্গ করা আর রক্ত ঝরানো এই দুইটা গুণের ক্ষেত্রেও আল্লাহ তালার মানুষের ব্যাপারে এমন কিছু বিষয় জানা আছে যেটা ফেরস্তাদের তখন কি ছিল না জানা ছিল না মানে এটা তাদের জন্য সৃষ্টির জন্য এবং আল্লাহর কল্যাণকর এবং উপযোগী একটা অবস্থা এটা ফেরস্তার অবস্থা সে উপযোগী তারা পরে দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহতালা কি করছেন এটা প্রকাশের ব্যবস্থা করছে। প্রকাশের ব্যবস্থা করেছেন কি আসা আন্তরিক ব্যবসায়ী সম্ভাবনা আছে যে কিছু বিষয় লাকুম এটা তোমাদের জন্য কল্যাণ ও আসা সম্ভাবনা আছে সেই আন তোমরা এই জন্য এর আগে দিয়ে উল্লেখ করা হয়েছে কেতালের কথা বিশেষ করে সর্বশ্রেষ্ঠ কেতালের সাথে মানে কেতালটা নির্দিষ্ট এছাড়াও আরো এই ব্যাপক নিয়মটা আল্লাপাক উল্লেখ করছে মানুষের ভিতরে দুইটা তাকাজা থাকে একটা হইলো পার্শবিক তাকাজা আরেকটু হইলো মানবিক তাকাজা যেটা ফেরিস্তার তাকাজা মানে বলা হয়েছে তাকাজামারি ভিতর থেকে দাবি অনু মানে প্রেরণা কাজের চাহিদা এটা আমি কেন করতেছি দুই ধরনের প্রেরণা মানুষের ভিতরে কাজ করুন একটু হইত তার এই পাশবিক প্রেরণা আর একটু হইলো তার ওই মানবিক প্রেরণা মানবিক প্রেরণার দাবিতে প্রবৃত্তির দাবি যদি প্রবৃত্তির দাবি অনুযায়ী হয় তাহলে যে কাজেই হোক এটা রূপ যদি তার ভালো হয় তারপর এটা কি তার জন্য ক্ষতিকর আর যদি মানবিক দাবিতে হয় রোহানি হয় এবং কাজের কোন সৈফে মৌলিক নীতিটা নিয়তের সাথে সাথে তার কর্ম পাওয়া যেতে হবে কাজ থাকতে হবে ওয়াশা আল্লাহ এবং এর জন্য সে কি করে চেষ্টা করে আর চেষ্টা হলেই শুধু হবে না আখেরাত চায় নিয়ত ঠিক আছে আবার জন্য সে কাজও করতেছে এটাও ঠিক আছে এটা অপরিহার্য কিন্তু কাজটা চেষ্টা করতে হবে এবং চেষ্টাটা আল্লাহ দেওয়া নিয়ম অনুসারে হইতে হবে তিনটা বিষয় এখানে অপরিহার্য নিয়ত ঠিক থাকা কাজ থাকা কাজ শরীর সীমা রেখার ভিতরে থাকা আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী হওয়া কানা ইহু এদের চেষ্টাটা হবে মানে মূল্যায়নযোগ্য তারা আল্লাহর পক্ষ থেকে মূল্য পাবে এখন মানুষের এই কাছে পথে বাধা হইল তার দুনিয়ার দৈহিক বা নফসানি বিভিন্ন দাবিগুলো তাকা তাকাজাগুলো তাজকিয়া মূলত এই বিষয়টা যে তার এই নফসানি দাবিগুলোটার পরিষ্কার করিয়া এইগুলোকে বাদ দিয়া তার ওই রোহানি দাবিটার কি করা পরিচর্যা করা সেটাকে কাজে লাগানো তো যে যেই পরিমাণ রুহানি দাবিতে আসলে কাজে ইয়ে হইতে পারছে সম্পৃক্ত হইতে পারছে সে সেই পরিমাণ আসলে ফলদায়ক কাজ এবং শক্তিশালী কাজ তার দ্বারা হয়ে যায় যে যে পরিমাণ নফসানি তা যায় আছে সে সেই পরিমাণ দুর্বল আর সেই সেই পরিমাণ অসহায় এবং ব্যর্থ স্বাভাবিক ভাবে ইয়া হলো দেহটা আর রুহটা দেহটা হলো স্থুল আর রুহটা হলো সেই তুলনায় সূক্ষ্ম দেহের পরিচর্যায় হয় কি দিয়া পরিচর্যা হয় কি দিয়া স্থূল জিনিস দিয়া দেহ দুর্বল হয়ে যায় এই স্থূল জিনিসের অভাবে খাবার পানীয় আবহাওয়া পরিবেশ ঘুম এগুলো দিয়া কি পায় দেহটা পরিপুষ্ট হয় এগুলোর অভাবে দেহটা দুর্বল হয়ে যায় আর র কারণ দেহের সৃষ্টিটা হলো কি দেওয়া এগুলো দিয়া যে একটা নির্যাস এটাও তো উচ্চ কি মাটি দিয়ে আমাদেরকে বানাইছে মানে মাটির রূপান্তরিত রূপ যেটা পানি এটা দিয়ে বানাইছে মূল এটাই এই মাটির বিভিন্ন বস্তু দিয়া এই দেহের পরিচর্যাটা হয় আর এই মাটির দেহটার মধ্যে আল্লাহ তারা স্থাপন করছেন রুহটাকে তো রোহের পরিচর রোহটা হলো কি রোহের প্রকৃতিটা এটা কিন্তু মাটির দেহ না রোহের প্রকৃতিটা হলো আলু না কাহানির রুহ আপনার কাছে তারা জানতে যাবে রুহ সম্পর্কে কলির রোহিন আম বলে দিন যে রুহ আল্লাহ রব্বুল আলমিনের আদেশ সংক্রান্ত বিষয় বস্তুটা কি এটা আল্লাহ পাকে একটা আদেশ এখন এই রুহ শক্তিশালী হবে কি দিয়া যেই পরিমাণ সে আল্লাহর আদেশের সাথে কি থাকবে সম্পৃক্ত থাকবে সেগুলি এর থেকে যে পরিমাণ আল্লাহ আদেশে কি করা হবে বিচ্যুত করা হবে সে সেই পরিমাণ দুর্বল অসহায় হয়ে পড়বে ভেঙে পড়বে আর যে পরিমাণ আলাদা আদেশ দিয়ে সে সমৃদ্ধ থাকবে সে সেই পরিমাণ কি থাকবে শক্তিশালী থাকবে আর দেহের আর রোহের দুইটার মোকাবেলার সময় দুইটার তুলনার সময় বাস্তবে মানে বেশিযোগ্যতার সম্ভাবনা সম্পন্ন কে রোহটা সম্ভাবনা বেশি ভরে দেওয়া আছে রুহের মধ্যে আর দেহের মধ্যে সেই সম্ভাবনাটা নেয় কিন্তু অনেক সময় হয় কি যেহেতু একসাথে জড়ানো দেহর রুখ কিসাথে জড়ানো এই জন্য দেহ দেহের দাবিগুলি দেহ তাকাতা রুহের দাবির উপর কি হয়ে যায় প্রবল হয়ে যায় এই তার পাশবিক জীবন শুরু সে এটাকে ডিঙ্গে যদি রুহের দাবিটাকে পূরণ করতে পারে তাহলে সে কি হইতে থাকে ফেরিস্তাদের দিকে ছাড়া যাওয়ার পথে চলতে থাকে এটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে প্রতিটা বিষয়ে মানুষের সামনে এই দুইটা অবস্থা আসে এই জন্য খেয়াল করা যে আসলে আমার এই কাজটা হচ্ছে কিসের দাবিতে রুহের দাবিতে না আমার দেহের দাবিতে মানুষের ভালো লাগা খারাপ লাগা তারপরে কাউকে ঘৃণা করা মোহব্বত করা মানে সর্বক্ষেত্রেই পুরোটা অবস্থায় একটা সংঘর্ষ চলতে থাকে নিজের দাবিগুলিরে আসলে ওই পাকের হুকুম অনুযায়ী এভাবে এটাকে এটাকে ঘুষায় নিয়ে আসা বাস আল্লাহর হুকুম যেটা এটা আমার দ্বারা কি হবে পালিত হবে দেহের দাবি যেটাই হোক আমার অন্য চাহিদা যেটাই হোক যত কষ্টই হোক আর এই ক্ষেত্রে কষ্টটা যার যে পরিমাণ বেশি হতে থাকে তার শক্তিটা সেই পরিমাণ বড় আকারে কি প্রকাশিকতা কষ্ট যত বেশি তার শক্তিটা সেই পরিমাণ বেশি এই জন্য হাদিসের মধ্যে আসছে যদি হাদিসটা আসলে উল্লেখ করছেন কিন্তু হাদিসটা আসলে মনে সহি না কিন্তু মূলনীতিটা সহি হাদিসটা মহান শুনছেন যে আল্লাহ তারা যখন আসমান জমির সৃষ্টি করছে তখন পৃথিবী কী করা শুরু করে দিছে কাঁদতে শুরু করে দিছে পৃথিবী আল্লাহ তালা পাহাড় স্থাপন করছেন পৃথিবীর মধ্যে পৃথিবীর কম্পন কি হয়েছে আশ্চর্য হয়ে জিজ্ঞাস করছেন আল্লাহ পাহাড়ের এত সত্যি বন্ধ হয়ে গেল তারা পাহাড়ের চেয়ে শক্তিশালী কোন বস্তু আছে আল্লাহতলা বলছেন যে হ্যাঁ আছে পাহাড়ের চেয়ে শক্তিশালী বস্তু হলো কি লোহা লোহা পাহাড়ের চেয়েও কি বেশি শক্তিশালী ফের আশ্চর্যের আল্লাহ বলে সেটা কি আল্লাহ পরে বলছেন যে সেটা হলো কি আগুন ফেরজ তার আবার জিজ্ঞাসা করেছে আবার আল্লাহ উত্তর দিয়েছেন যে আগুনের চেয়ে শক্তিশালী হলো পানি এরপরে আবার পানির ব্যাপারে ফেরে তারা প্রশ্ন করেছেন বস্তু আছে আল্লাহাল যে হ্যাঁ এর চেয়ে শক্তিশালী বস্তু আছে সেটি কি রজুল তসবা লম তার বাম হাত এটা বেশি শক্তিশালী রহমতুল্লাহ ইহাতে এই মানে এ হাদিসের উপর উনি ওনার একটা লম্বা লেকচার আছে উনি আলিগড় ইউনিভার্সিটির মধ্যে এই লেকচার দিয়েছিলেন তো ওদেরকে ওদের ভাঁচে উনি এটা দিয়ে বোঝাইছেন আর কি যে দেখো আসলে মানে আমার এখানে বলার উদ্দেশ্য রুহার দেহের সম মানে দুইটা তারতম্যটা ওখানে উনি দেখাইছেন যে দেখো তোমাদের বিজ্ঞানের থিওরি হলো যে যে বিষয়ে যতটুকু সূক্ষ্মতায় পৌঁছবে তার শক্তি তত কি হবে বেশি হবে তো উনি ওখানে সাধারণ উদাহরণগুলি দিয়েছেন যে দেখো আণবিক বোমা হ্যাঁ শক্তি শক্তিশালী হইলো কি পারমাণিক পারমাণবিক বোমা বোমার যেই ইয়েগুলো জাদিয়া গঠিত এটার অংশগুলো কি পারমাণবিক বোমার অংশ হচ্ছে বড় না অন্য কোনো বস্তুর সর্বশেষ ক্ষুদ্রকণা এটার কি কি বলা হয় অনু কোনো বস্তুর তার ধর্ম মানে তার বৈশিষ্ট্য সম্পন্ন তার সর্বশেষ ক্ষুদ্র কণাটার কি বলা হয় অনু আর পরমাণু কি এই বস্তুর বৈশিষ্ট্য হিসেবে আমি দেখি এর চেয়েও ক্ষুদ্র একটা কণা এটা হলো পরমাণু এই জন্য পরমাণু বেশি নেই সেই আলোকে দেখো যে পাথর এর কণাগুলো পাথরকে যদি কি করে পিষে ফেলে সিমেন্ট তো পাথর এর কণাগুলো কত কি হয় মসৃণ হয় না কত সূক্ষ হয় কিন্তু লোহার মতো কি পাথরকে কি কি গলায় ফেলা যায় তরল বানায় ফেলা যায় পাথর তরল হয় না। লোহাটাকে সর্বশেষ লোহার হাতুড়ি দিয়ে পাথর কেটে ফেলতে পারবে না পাহাড় কেটে ফেলতে পারবে না একটা লোহার হাতুড়ি দিয়ে পাহাড় কেটে ফেলতে পারবে লোহার বাটাল দিয়ে বাটালি আছে না পানিকে অস্তিত্বীন করে দিতে পারে কি আর আগুন কে করে দিতে পারে কি পানিতে আবার পানির সাথে বাতাসের সম্পর্ক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টন পানি আকাশের উপরে ওরা বাতাস হইল স্বাভাবিক বস্তুগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী বস্তুর দৌড়ে সর্বশেষ কারণ সূক্ষতা দেখেন লোহার তো একটা ওজন ছিল না কিন্তু আগুনের মধ্যে কোন ইয়া দেখা যেত না প্রতি ছবি দেখা যেত না দেখা তো। আজকে ঘোলাটে অবস্থা না কিন্তু পানির মধ্যে কি দেখা যায় প্রতি ছবিটা পর্যন্ত দেখা যায় সেটাকে পর্যন্ত আটকে রাখতে পারে না এতটুকু সূক্ষ্ম আর পানির তুলনায় বাতাসের মধ্যে কোনটাই নেই ছবি দেয় না সে তার কোনো নেই শক্তিটাও কি এরপর বলেছে যে রুহ মানুষের কারণ সকা করেছে ওইভাবে এটা কিসের তাকা যায় এটা তো একটা কাজ দেখাইছেন কাজটা স্থুল বস্তুর দেখে কাজ দেখা কিন্তু আসলে কাজের উৎসটা এখানে কি কাউকে কোনো দেওয়া হলো না সেই সাদা কাটা সে করেছে এই জন্য মূল্যটা এটা শক্তিটা কারণ ওখানে তো হাদিসে প্রশ্ন করা হয়েছিল শক্তি সম্পর্কে এটা শক্তিটা এত বেশি কারণ এটা শক্তির উৎসটা হইলো আসলে রোহ আসলে দুনিয়ার যত উন্নতি আর যত অগ্রগতি আর যত সুবিধা এই সবগুলির কোনটা সে রুহের প্রত্যেকটা ব্যক্তিকে বানাই দিয়ে দিচ্ছেন কিন্তু এই দিক দিয়ে ধনী গরিব দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নিম্নগুলি যদি হিসাব করতে যাওয়া হয় তাহলে দেখা যাবে আসলে সবাই সমান যতগুন মানুষের ভিতরে রুহ আছে আসলে সবাই সমান ব্যবধান একজনের অতিরিক্ত একটা গামছা বেশি আছে কি বলা হবে কি বলা হবে যে ও বেশি দুনিয়া হয়ে গেছে গান তার নিজের সব কোটি কোটি টাকা খরচ করে দেবে একটা গামছা বেশি আছে আসলে মানুষের মধ্যে নষ্ট করে ফেলে কি কিসের জন্য একজনে হিন্দমতার শিকার যে আমার কাছে গামছা নেই একজনে মনে কষ্টের মধ্যে আমার কাছে গামছা নেই আল্লাপাকার গেছে সেটা উঠায় নাই চলে গেছে জিজ্ঞাসা করছে যে এত হাজার ডলার পরে গেল আপনি এই উঠাইতে গিয়ে আমার যে সময়টা ব্যয় হবে এর দ্বারা যে লাভটা হবে উঠাইলে এর চেয়ে আমার সময়টা যেভাবে কাজে লাগতেছে সেই তুলনায় অনেক বেশি লাভ হয়ে যাচ্ছে এই সময়টা এখানে নিজের ওইভাবে সে গড়েছে তার সময়টা এমন মূল্যবান বানাইছে আসলে আল্লাহর বলার তিনি যে হুকুম দিয়েছেন আমাদেরকে দুনিয়ার সবকিছুর চেয়ে আসলে কিন্তু আল্লাহ একটা হুকুমের মূল্য অনেক অনেক বেশি আরেক জায়গার মধ্যে একটা উদাহরণ দিয়েছেন যে আমরা দুনিয়ার মধ্যে হিসাব করি নেমুক কাজ করলে এতটা নেক উমুক কাজ করলে এতটা আয়াত পড়লে একটা হরপ পড়লে কটা নাকি দশটা নাকি আসলে তো নেকির এইটা এককটা এটার ওজনটা কুদ্দুর এটা তো আমাদের কি উপলব্ধিতে নেই আছে এক ফুটা পানি এটা আমি জানি এক কতটুকু যে একটা টাকা এটা কত টুকুতে হয় এটা আমি আমার কি আছে জানা আছে অনেকগুলো কি হবে জান্নাতের সবচেয়ে নিয়ে বড় কি আল্লাহ দেখা সাধারণ জান্নাতির আল্লাহ দেখবে সপ্তাহে একবার বিশেষ জান্নাতির বিশেষ জান্নাতিরা দেখবে নির্দিষ্ট দিন হবে মাসিদ যেটাকে কোরআন বলা হয়েছে সেটা হবে শুক্রবারের দিন আসে আসলে জান্নাতিরা যাবে আল্লাহ তালাকে দেখার জন্য আল্লাহ তাদেরকে দর্শন দিবেন জান্নাতি যারা হয়ে কারণ আসলে আল্লাহ রব আলমিন দুনিয়ার মধ্যে যে নারীদেরকে গোপনে থাকার জন্য নির্দেশ দিয়েছেন এটা আসলে প্রাকৃতিক এটা কোন নির্দেশই না শুধু এটা তার দুনিয়ার সত্যের জন্য এমনই বানিয়েছেন তার একটা মহিলা যত বেশি নির্জন কক্ষে থাকবে যত বেশি বেরনা হবে আর যত বেশি নিজের আড়াল রাখবে তত বেশি সে শান্তিতে স্বস্তিতে থাকবে এই জন্য করোনা মহিলাদেরকে ঘরে থাকার যে শব্দটা বলা হয়েছে সে শব্দটার মধ্যে কি বলা হয়েছে ঘরের মধ্যে নিজের আবদ্ধ রাখা এর জন্য কর্ণা শব্দ ছাড়া আরো শব্দ ছিল উসকন্যা আমাফুসা কন্যা অন্য শব্দ ছিল কিন্তু শব্দ ব্যবহারকার হয়েছে কি করার কি স্থির থাকা মহিলা যত বেশি নিজের ঘরে থাকবে তত বেশি শান্তিতে থাকবে করার স্বস্তি শান্তি এটা যত বেশি নিবে এই জন্য জান্নাতি মহিলার তো জান্নাতের তো যা ইচ্ছা তা করতে পারেনি এই জন্য তাদের সেখানে ইচ্ছেই হবে যে তারা যাবে না ওই মেলার মধ্যে ওই হলের মধ্যে মেলার মধ্যে না যাওয়া এটা তাদের জান্নাতি চাহিদার অংশ আর সেই জাহার নাম করে তারা কিন্তু আসলে অশান্তিতে আছে কিন্তু ওখানে থেকে থেকে ওরা অবস্থা আছে যে মুসলিম মহিলাগুলি আবদ্ধ থেকে ওরা জাহান্নে আছে ওখানে যাবে না ওরা পুরুষ যাবে যাওয়ার পর আল্লাহর সাথে দেখা হবে কতদিন আল্লাপাকের দেখায় তারা মুগ্ধ হয়ে থাকবে সেটা আল্লাপাক ভালো জানেন পরে বাসায় ফিরে আসবে বাসায় ফিরে আসার পথে তাদের কাছে মানে বাজার পড়বে সাধারণত সফরে গেলে কেহ বাড়ির জন্য কেনাকাটা করে নিয়ে আসার জন্য মনে চায় এই স্বাভাবিকতাটা জান্নাতের মধ্যে থাকবে বাড়ির জন্য কিছু কেনাকাটা করে কি করবে নিয়ে আসবে এটা আনন্দের বিষয় না আমি সবার থেকে আসলাম বিভিন্ন কিছু দেখলাম অনেক অভিজ্ঞতা হলো বাড়িতে গিয়ে গল্প করবো ওদেরকে কিছু বিভিন্ন হাদিয়া থফা দিব এটা কিন্তু একটা স্বাভাবিক আনন্দের জিনিস তো ওখানে এটা থাকবে বাজার থাকবে বাজারের মধ্যে কেনাকাটার বোন বিভিন্ন বস্তু থাকবে এর মধ্যে কিছু থাকবে ছবি নায়ক নায়কো মধ্যে যেমন থাকে ওখানে জান্নাতি ব্যক্তি তো আসলে জান্নাতের হুর ওই তার অধিকার আছে ভোগের মধ্যে আছে জান্নাতের হুর তার ভোগের মধ্যে আছে না তাহলে তার রুচিটা কত উন্নত তাহলে সে যদি কোন ছবির জন্য মুগ্ধ হয় তাহলে ওই ছবিটা কেমন মানের হইতে হবে এটা কি যে কোনো একজনের সেগুলো এখন এই ছবির জন্য তাকে কি দিতে হবে কিনতে হবে মূল্য দিতে হবে মূল্য দিতে হবে মূল্যটা কি একটা নেকির যদি তার মধ্যে কি থাকে একটা নেই যদি তার থাকে জান্নাতের কিনা কাটার নিয়ম হইলে ব্যাংকের লোন দিতে হইলে কি লাগে ব্যাংকে লোন কি লাগে দেখান লাগে না মানে তার সম্পদ দেখান লাগে না সম্পদ দেখাইলে লোনা দেয় সম্পদ তো আর যেটা তার বাড়িতে রেখে গেছে কেমন ছিল সুন্দর সুন্দর কেমন সুন্দর যে তার নখ যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পেত চাঁদসূর্যর আলোকি হয়ে যেত্রভ্প্রব হয়ে যেত সেই ছবিটা এটা তো দেওয়া হবে যেকোনো জানি এখন সেটা যেটা নিয়ে আসলো নাকের পাওয়ারে এটা বাসায় যখন ঢুকবে সে ঢোকার পরে এই ছবির প্রকৃত কারণ নেই কি দিয়া আল্লাহ সন্তোষের মাধ্যমে আল্লাহ রুহের মানে রুহের কাজ এটা নেওয়া করছে কে আল্লাহর হুকুম পালন করছে কোন সবাই একটা আয়াত করছে কোন সবাই শব্দ করছে একটা অক্ষর উচ্চারণ করছে একটা নিকে দশটা হয়ে গেছে তাহলে রুহের শক্তি আর দুনিয়ার সম্পদ অন্য অন্য সম্পদ কোন তুলনায় আসবে কোন তুলনায় আসবে না যেই হেখে গেছিল সেই একটা হোরও যদি দুনিয়ার মধ্যে আসতো দুনিয়ার রাজা বাদশাহ দুনিয়ার শক্তিশালী ব্যক্তিরা দুনিয়ার পাওয়ার ফুল ব্যক্তিরা কি করতো যুদ্ধ লেগে যেত যুদ্ধ লেগে যেত কাউকে কি দিত না ছাড় দিত না সর্বশেষ ব্যক্তির দুনিয়া এবং দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি কিন্তু মূল্যবান কি একটা নেই নাকিটা অর্জনের যোগ্যতা দিয়া রাখছে কারে দেহের না রুহটা রুহের দেটা কোন পর্যায়ে দুনিয়ার মেদে সবচেয়ে গতি কিসের বেশি গতি মানুষের জানা বস্তুর মধ্যে সবচেয়ে বেশি গতিশীল কি এই মুহূর্তে আরো সেহূর্তে দুনিয়ার মধ্যে সাত আসে না আবার এই মুহূর্তে দুনিয়ার মধ্যে কল্পনা করতেছে তার সেকেন্ডটা লাগতেছে না দূরত্বে নয় কোটি তিরিশ লক্ষ মাইল তো এক লক্ষ ছিয়াশি হাজার না এক লক্ষ ছিয়াশি হাজার গতিতে যাইতে সাড়ে মিনিট লেগে যায় অথচ সূর্য কল্পনা করতে আমার লাগে আল্লাহর হুকুম গুলো পালন হইল আসলে রুহটাকে পরিচর্যা করা রুহটাকে সমৃদ্ধ করা তার সমৃদ্ধি আর দৈহিক সমৃদ্ধি দুইটার মধ্যে আকাশ পাতাল আমরা জুলুম করি নিজের উপর কি এই দু মানুষ নিজের উপর জুলুম করে কি যতগুন আগার উপরে তার রুখটাকে দেখতে মন চাইতে দেখে ফেলতেছে এটা আসলে চোখের শীতল করতেছে সে তার মুখের জিভ কি দিতেছে সে তৃপ্ত করতেছে আসলে জলুমটা কার করতেছে নিজের উপর করতেছে এখানে সে রাজারে রাজত্ব না দিয়ে গুলামের রাজত্ব দিয়ে রাখছে রাজারে কয়েদ আসলে আল্লাহর হুকুম যে যতটুকু বেশি যথাযথ করতেছে সে তত বেশি আসলে নিজের নিজের এসে শক্তিশালী করতেছে আর হুকুম পালনগুলোর মধ্যে কষ্টটা যে পরিমাণ বেশি হচ্ছে তার উন্নতিরে কি হচ্ছে সেই পরিমাণ বেশি হচ্ছে এই জন্য আল্লাহ তালা দুনিয়ার মধ্যে নিয়ম দিয়ে রাখছেন যে আম্বি আলহসাল্লাহ তুয়াশাল্লামদের কেউ এই কষ্ট থেকে কি দেয় নেয় আল্লাহ মুক্তি দেয় এই জন্য আমার আল্লাহর পথে যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে এই পরিমাণ কষ্ট আর কাউকে যাওয়া হয় না দেওয়া হয় অংশ যে তোমার উজ্জর হবে পারিশ্রমিক হবে তোমার নসুব মানে কি ক্লান্তি কষ্ট কষ্টের পরিমাপ অনুযায়ী পুরস্কারের বিশালতা এটা কিসের অনুপাতে বিপদের বিশালতার অনুপাতে হবে আমরা পাখির একটা নিয়ম হলো কি কেউ যদি বিপদগুলিতে কি হয়ে যায় সেটা কি করতে হয় অভ্যাসে পরিণত করতে হয় স্বাভাবিক টাকা যারা প্রাথমিক টাকা যারা মানুষের কি থাকে দৈহিক টাকা থাকে এটাকে দমায় যখন নষ্ট হয় না এই জন্য দৈহিক নফসানি কোন নষ্ট করা শরীর হুকুম নেই দমানোর হয়েছে হুকুম মানুষ জিনা করে কিসের কারণে তার যৌন চাহিদার কারণে না যদি কেটে দিয়ে কারো যদি কেটে দেওয়া হয় আর তখন যদি সে বিরতা থাকে লাভ নেই কি নাই কারণ তার ক্ষমতায় তো বিরত কি লাভ ক্ষতি হলো না ঠিক আছে কি করে না এজালা করে না ইমালা করে মানুষের যে চাহিদা গুলি ভিন্ন রুটে চালাইয়া দেয় এটা শেষ করে দেয় না এটা শেষ পর্যন্ত মৃত্যু সময় পর্যন্ত এটা থাকবে লফসানি থাকা তারা থাকবে কিন্তু দমায়া দমায়া চলতে হবে আর এটা নিয়ম হলো যখন দুইটা আমাদের সংঘর্ষ বাঁধে একদিকে আল্লাহর তাকা যা আর একটু হয়েছে নফসানি তখন প্রশ্রয় দেওয়া হয়েছে আল্লাহর তাকাজা ডরে রোহের আর নফারের প্রশ্রয় না দেওয়া যদি প্রথম দিন সে কি করে সে প্রশ্রয় না দেয়া আল্লাহর তাকা জারের প্রাধান্য দেয় দ্বিতীয় দিন এই ধরনের একটা ক্ষেত্রে দেখা যাবে নফসানি তাকা আরেকটু দুর্বল হইয়া তার কাছে এই জিনিসটা দাবি করতেছে আর রোহানি তাকা আরেকটু দ্বিতীয় দিন কাজটা করা আরো সহজ হয়ে যাবে সঠিকভাবে কিন্তু আসবে তখন দেখা যাবে রোহানি তাকা যাটা কি দুর্বল আর নকশানি কাজাটা সবল তখন তার জন্য ওই সবলটারে পরাজিত করে এই দুর্বলটায় জয় করাটা আরো কি হয়ে যাবে কঠিন কঠিন হয়ে ধীরে ধীরে সে এমন অবস্থার মধ্যে কঠিনতার মধ্যে পৌঁছবে যে তখন আর ফিরে আসতে পারবে এমন একটা স্তরে অনেক সময় মানুষ পৌঁছে গুণ করতে করতে যে এটার এই করুন আলা রিহীন তাদের দিলের মধ্যে কি গেছে রন জন আর এটার এই করুন আলা কারণে আল্লাহ তালা তাদের সিল মেরা নিজে। এই জন্য আল্লাহ হুকুম গুলির সাথে সে যদি আষ্টে পৃষ্ঠে চব্বিশ ঘন্টা নিজেরা কি রাখে জড়ায় রাখে অটোমেটিক সে দেখা যাবে কি হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে আর যদি মন্দ বিষয়গুলির সাথে নিজেরা জড়ায় রাখে যে পরিমাণ বন্দ বিষয়ের সাথে নিজেরা জড়াই রাখবে সেই পরিমাণ সে কি হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে খারাপ হবে তো তার দিলটা কিন্তু দিনটাকে সে খারাপ করতেছে এই কিগুলির কারণে কারণে গুনা থেকে দূরে থাকা এবং আসবাবে গুনা গুনার যে উপকরণ আছে এইগুলি থেকে কি থাকা দূরে থাকা নিজেরা বাঁচানোর জন্য এটা জরুরি কেউ গুনার আসবাবের সাথে জড়িত হয়ে গেল গুনার সাথে জড়িত হয়ে যাওয়া তার জন্য কি স্বাভাবিক এই জন্য শরীর জিনা হারাম করছে জিনা হারাম করার সাথে সাথে তার আরো অগ্রসর মানে তার আরো প্রাথমিক যে পদক্ষেপ চোখে দেখা হারাম করে অবৈধ জায়গায় হাতে ধরা হারাম করে দিয়েছে যেন সে এই স্তরেই না পৌঁছতে পারে কিন্তু যে কেউ যদি প্রথম স্তরগুলি গুলি লঙ্ঘন করতে থাকে তখন দেখা যায় চূড়ান্ত স্তরে এক সময় না সে একসময় কে হয়ে পৌঁছে যায় আমাদের দুর্বলতাটা কোথায় যে আমরা যে পিছনে পড়ে রয়েছি ব্যক্তিগতভাবে হোক জাতিগতভাবে হোক আসলে দুর্বলতাটা আমাদের কোথায় কাফেরদের শক্তিটা কি আমাদের শক্তির চেয়ে বেশি দুনিয়া কাফেরদের ক্ষমতা তো সব বস্তুকেন্দ্রিক ক্ষমতা পুরা আমেরিকা পুরা রাশিয়া পুরা চীন সবার অর্থ সবার অস্ত্র সবার প্রযুক্তি সবার টেকনোলজি একপাল্লায় যদি রাখা হয় আর শুধু এক পাওয়ারের কি মানে শক্তি নাই বলতে তুলনাই করা যায় না সে তার এই বোমাটারে যদি বিস্ফোরণ করতে পারে বিস্ফোরণ ঘটাইতে পারে লাগবে না আলহামদুল্লাহ আমরা কতই মুসলমান আছি প্রথমে তো একজন আমরা পরাজিত হয়ে আছি কেন আমরা যে জিনিসটাকে মূল্য দেওয়ার এই জিনিসটাকে মূল্য দিচ্ছি না আমরার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাইতেছি ওদের বিষয়টা নিয়ে আল্লাহ আল্লাপের হবে না এটা আবার ভুল হবে কিন্তু আমরা সেই দৃষ্টিকোণ থেকে না দেখা শুধু তাদের বাদ্যিক উপকরণগুলি গুলি প্রভাবিত হয়ে যাইতেছি আসলে সেগুলি কিন্তু আমাদের জন্য বাধা ছিল না বিষয় ছিল না আমার সাথে আর কে পারবে এই জন্যই সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করার আগে দিয়ে আল্লাপা কি নির্দেশ দিয়েছিলেন এরপরে আল্লাহ কি বলছে যে তার মোকাবেলায় যতটুকু সাধ্য আছে তুমি প্রস্তুতি কি করো গ্রহণ করো তাহলে সাধ্য অনুযায়ী প্রস্তুতি যদি গ্রহণ করা হয় তাহলে ওরা আর কি করতে পারবে হারাইতে আমি একা করার দ্বারা সেই লাখ লাখের দায়িত্বটাকে আদায় হবে আমি একা পরিপূর্ণ আল্লাহর হুকুমটাকে পালন করে দিলাম তাই লাখ লাখের আসলে আদায় হইসে তাহলে লাখ লাখে এই হুকুমটা পালন করলে যে ফলটা প্রকাশ পাইতো সেটা তো কি পাবে না প্রকাশ পাবে তাহলে যে ফলটা প্রকাশ পাইত যে ফলটা কি প্রকাশ পাইত আমি একা করার দ্বারা ওই ফলটা আমার খাতার মধ্যে কি হয়ে যাবে অটোমেটিক জমা হয়ে যাবে আর দুনিয়াটা তো এমন একটা জায়গা যে এখানে আসলে ওই ফল ভোগ করার কোন কিনা ব্যবস্থা নেই এুনিয়ার ঘণ্ডির ভিতরে আসি দেখে উপলব্ধি করতে আমাদের কষ্ট হচ্ছে আসলে আখেরাতের সামান্য ছোট্ট একটা নিয়ামতের জায়গাও কি দুনিয়াটা একটা জাননা জানাতি জান্নাতে যেই সুখ আর যেই উপভোগ্যতার মধ্যে সে থাকবে তার একটা সামান্য একটা অংশেরও জায়গা পুরো পৃথিবীটা মিললে কি হবে এই একটা ফলের মধ্যে কামড় দিলে তার এই বত্রিশটা দাঁতের মধ্যে যে একটা স্বাদ ছড়া যাবে জিগবার মধ্যে যে একটা স্বাদ শুধু কামড় দিলে ছড়া যাবে পুরো পৃথিবীর সবগুলো ফল খাবার পরেও সে এই সাদটা কি করে নাই পাবে না আসলে পুরো পৃথিবীর কোনো স্বাদ নাই বিষয়টা আমার নয় পুরা পৃথিবীর সবগুলো খাবার খাবার পরে যে স্বাদ ওটাকে যদি কি বানানো হয় স্বাদ বানানো হয় তাহলে একটা ফলের কামড় দেওয়ানোর পরে যে সাদটা পাবে এই সবটা মিলে এইজন্যই জন্য এই কর্মসূচি না যে আমি বঞ্চিত না দুনিয়া সারা পৃথিবীর সব কাফের মিল্লা দুনিয়াটা রেখে করবে বুক করতেছে না আমাদের একটা মনের মধ্যে একটা অতিরিক্ত রয়ে না যে দুনিয়াটা আমরা কি করলাম না কি বানাবেন স্বাদি দিয়ে আনন্দ গুলি না, একটা রুটি বানাবেন এখানে না. দেহ নাই শুধু কি আছে স্বাদের রুখটা আছে এই রুটি বানাইয়া মোমেন্ট দিবেন যে তোমরা খাইয়া পেল পুরা রুটিটা কারা খাই ফেলবে মোমেনরা দেখবে যে দুনিয়ার স্বাদ আমরা তো সবাই মিললে বিচ্ছিন্ন আর পুরার স্বারটা তো তাদের তখন আক্ষেপের আর সীমা থাকবে না যে দুনিয়াও পাইলাম না আমরা দুনিয়াও পাইল কারা ওই সময় যে সময় তাদেরকে মোমেনদেরকে এই সারটা দেওয়া সময় তাদের জন্য হবে পরিপূর্ণ কষ্টের জন্য দুনিয়াটা আসলে কিছু দিব না এই জন্য আসলে আমাদের যে বিষয়টা এখানে ই আর লক্ষণীয় আমরা এই খরে কিন্তু হেই নিন আল্লাহ তালাকে রসুল স্মরণ করতেন প্রতিটা মুহূর্তে এর অর্থ কি প্রতিটা মুহূর্তে রসুল আল্লাহরে স্মরণ করে রোহানী কি করছিলেন তাই নারীদের ব্যাপারে রসুলের তাকা যাটা কোন পর্যায়ে থাকার কথা একশো স্ত্রী কি গ্রহণ করছিলেন দুনিয়াতে একসাথে নয় জন ছিলেন রসুলের ইয়ার মধ্যে এলাকায় বিজয়ী হওয়ার পরে এক মেয়েকে রসদ সুসাম বিবাহ করেছেন তার পরিবারের সম্মতিতেই কি করেছেন বিবাহ করেছেন তো বিবাহ করার পরে নির্জন ঘরে রস সুসামের কাছে দেওয়া হয়েছে কবি যা গোত্রের পরে ওই মহিলা সে তো আসলে মানে কম বয়স্ক বালিকা এতটা বুঝাওয়া না তো সে রসল তাকে ছুঁতে গেছেন হাত লাগাইতে গেছে তখন সে ওই মহিলা বলে উঠছে আমি আল্লাহর থেকে আশ্রয় চাই আপনার থেকে এ কথা বলার পরে রসল হাত আল্লাহ আশ্রয় আর তার কথা জানেন হাত ঘর থেকে রসেল বেরিয়ে এসে সাদ রাজি আল্লাহ তালে যে যা তারা কিছু মানে কাপড় চোপড় দিয়া যেহেতু ইয়া ছাড়া কি হয়ে গেছে বিদায় কিছু টাকা পয়সা দিয়া সম্পদ দিয়ে তারা কি করে দাও আল্লা ফিরাইছে না গ্রহণ করেননি সেটা ভিন্ন বিষয় কিন্তু রসুল টাকাটা চলতেছিল তো এবং আল্লাহর নাম শোনার সাথে সাথে কি করছেন ফিরিয়ে দিয়ে দিছে হ্যাঁ আমরা ফরোজনামাজের সময় ফরো নামাজটা পড়তেছি তাও ফরোজ নামাজটাকে যত উন্নত ভাবে পড়ার তত উন্নত ভাবে কি করতেছি না করতেছি কিন্তু কিছু ত্রুটি থেকে যাচ্ছে এরপরও এক ধরনের একটা কি করে যাচ্ছে আমরা হুকুমের উপর থেকে যাচ্ছে কিন্তু পুরা মুক্তিটা নিশ্চিত হইতে হইলে পুরা নিজের ভিতরে যে সম্ভাবনা যদি কাজে লাগাইতে হয় আসলে তাহলে কাজে লাগবে সর্বোচ্চ যে পুরা সময়টা যদি প্রতিটা সেকেন্ড প্রতিটা পহল প্রতিটা মুহূর্ত যদি সর্বোচ্চ কষ্টের মধ্যে কি হয় আল্লাহ হুকুম পালন করতে ইয়ে কষ্টের মধ্যে ব্যয় হয় তাহলে তার জীবনটা হলো। পর্যন্ত বেশি কাজে লাগবে দিনের জন্য অথচ সেই সময় কি ছিল না সফলতা ছিল না কারণ তাদের জীবনটা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে উন্নত কষ্টের মধ্যে কি হয়েছে কেটে গেছে সেই কষ্টের সময় তো আর আসবে এখন আপনি মনে করেন আল্লাহ দিনের জন্য নামলেন তারা যারা শুধু কথাই ছিল মুখে আসবে কি আসবে না কোনো আমাদেরই আসা যে বিজয় বিভিন্ন সময় আসছে মুসলমানদের হাতে আসতে না পিছনে হিস্টরি আছে কিন্তু ওদের সামনে এমন কোন হিস্টরি ছিল শুধু আশ্বাসটাই ছিল কথার উপর বিশ্বাস এবং এই হতাশ অবস্থা একটা দৈহিক কষ্ট আবার মানসিক টেনশন এই দুটার কিন্তু একটা আলাদা ওজন আছে একজনে শুধু দৈহিক কষ্ট করলো কিন্তু মানসিক টেনশনটা কি তার নাই তার মর্যাদা সেই পর্যায়ে না অনেক বেশি থাকে আর আসলে মর্যাদার নির্ধারণের উপরে বেশি এই জন্য জেলখানার মধ্যে বাসায় খুব উন্নত খাবার দিচ্ছে জেলখানার মধ্যে ভিএপি আছে না কি জানি বলো আর এই সাধারণ দিয়ে দেওয়া যায় মানে থাকুক আর যাবো না আর যাবো না রুহের এইটাকে আসলে পূরণ করতে থাকা প্রতিটা মুহূর্তে এবং যেই পরিমাণ কষ্ট বেশি হতে থাকবে সেই পরিমাণ সে কি হয়ে যাচ্ছে আগে বেড়ে যাচ্ছে মুক্তি সহিদ রহমতুল্লাহ ইয়া দিস উনি রেখছেন আলবাইনার ওনার একটা পত্রিকা ছিল ওখানে সৈয়দ আহমদ সঈদুর রহমাতুল্লাহ একটা বানিয়ে আনছেন সবগুলো আমাদের মধ্যে তো কিছু কষ্ট আছে না রোজার মধ্যে কষ্ট আছে হজের মধ্যে কষ্ট আছে আল্লাহ উনি বলেছেন যে এই সবগুলি দিয়ে আল্লাহর দিকে অগ্রসর হয় জেহাদের মাধ্যমে খেতালের মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হয় বিদ্যুতের গতিতে যেন অন্যান্য গুলি দিয়া সাধারণ যানের গতিতে কি হচ্ছে না আসলে বর মর্যাদাশীল তার বেশি মানুষ হবে না হবে কিন্তু কি সেই বড় মর্যাদা পাবে জান্নাতের সেই উচ্চমকাম পাবে অল্প তখন আমি তো বেশি মানুষের মধ্যে থাকলে আর সেই পাবো আমরা মনে করি যে অনেকেই তো এইভাবে চলতেছে তা আমিও চলি তাহলে অনেকের ভিতরেই থেকে যাব। অনেকের থেকে আসলে পৃথক হওয়ার জন্য অপরিহার্য হইল তার কাজটা কি হবে অনেকের চেয়ে তাহলে আলহামদুলিল্লাহ জেহাদের পথে আসা এইটাই একটা কি হয়তো অনেক সংখ্যা কমে গেছে তারা একজন মুসলমান হিসেবে সে যত সংখ্যকের ভিতরে ছিল একজন মুজাহিদ হিসেবে তার সংখ্যাটা গেছে অনেক কমে গেছে আমল আসলাক সেই পর্যায়ের উন্নত তাহলে সংখ্যাটা আরো এই এইভাবে সংখ্যাটা যত কমাইতে পারবে দেশে মেম্বার আছে কতজন বাংলাদেশে এমপি সংখ্যা বলা যাবে কিন্তু এমপির মধ্যে মন্ত্রীর সংখ্যা জন মন্ত্রীর মধ্যে প্রধানমন্ত্রীর সংখ্যা আমি করবো আমি অন্য সাথে রয়ে গেলাম সংখ্যাটা আসলে যত কমায় আনা যাবে মর্যাদা তো কত বেড়ে যাবে আমি কতটুকু সাথীদের জন্য সার দিতে পারলাম আমি কতটুকু কষ্ট বেশি করতে পারলাম আমি কতটুকু আমল উন্নত করেও নিজের নমনীয় রাখতে পারলাম একটা হয় কি আমাদের এই ক্ষেত্রে যে কাজ বেশি করে তার মধ্যে অটোমেটিক কাজের সাথে একটা অযুপ আত্মা যায় কাজের জন্য কাজ করবে কিন্তু থাকবে নেতৃত্ব দিবে তার মধ্যে উন্নত মানে মেধা আছে উন্নত যোগ্যতা আছে কিন্তু আবার থাকবে খালিদেবিনা মতো কি মা নোয়ানো বলে দিল নেতৃত্ব থেকে তুমি বাদ একটু ঢেও খেলে নেই কোন শব্দ হয়নি কোন কথাবার্তা হয় না একটু ঢেউ ওঠেনি নদীর মধ্যে স্বাভাবিক আপনারা কোন পর্যায়ে ব্যাপারে ভিন্ন দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু খালেদিনের খবর শুনল উনি কানছেন আর বলছেন যাও আল্লাহ দয়া করো তিনি ব্যক্তির মানে চেনার ক্ষেত্রে আমার চেয়ে বেশি অভিজ্ঞ ছিলেন মানে বাহ্যিক কি হয়েছে একটা উনি কে শিকার হয়েছেন অবমাননার শিকার হয়েছেন না উনি কিন্তু ঘরে বসে যান নাই ছিলেন এই জন্য সাহিকা যেমন করলাম শেখ আল্লাহ বলছেন যে তাদের মতো যদি তোমরা এই তাহলে তোমরা কি হবে হেদার পাবে তাই না তুমি হেদার পাবে তারা জীবনী গুলিও আমাদের জন্য কি নাম তো নোয়ান তার আলোচনা বারবার আমাদের সামনে করো জীবনী আসলে এইগুলি হলে বিভিন্ন সত্যমিতা কিচ্চা কাহিনীর চেয়ে এইগুলি ছিল দিনের মৌলিক মানে উৎস আমাদের জন্য বলুন আমাদের দেশের সুবিগিরি হয়ে গেছে কি আসলে মানে বিভিন্ন ধরনের মুখরচক বা তার ওই কাহিনী গুলো ছিল না তেমন না একজন আব্দুল সাহাবির মর্জাদা যেমন আমাদের বইলা বুঝাইতে তারপর তারপরে থিওরিক্যাল আসে কিন্তু বাস্তবে বুঝে আসে এগুলি তো এক ধরনের দুনিয়াবি আকর্ষণ আপনি যাদেরকে দিতেছেন তাদের তুলনায় যাকে দিচ্ছেন না আপনি সে তো আমার কাছে মনে হচ্ছে বেশি মানুষ দুই তিনবার এই কথাটা যাদেরকে দিচ্ছেন তার তুলনায় এই মনে করতেছি বেশি তিনবার পরে যে দেখো আমি যাদেরকে দিচ্ছি মানে যাকে দিচ্ছি না বঞ্চিত করছি সে আমার দৃষ্টিতেও কি ভালো মনে করতেছি আমি তারে তারা দিচ্ছি না তারে তার দিনদারিটারে আল্লাহর হওয়ালা করে দিচ্ছি আর ওদের দিনদারির কমতির কারণে ওদেরকে এগুলি দিয়ে আমি ধরে রাখার চেষ্টা করতেছি আল্লাপাক যে আমার এই প্রিয় ব্যক্তিটা দুনিয়ার এই হাবিজাবিটা এত বেশি কিহ পেয়ে যাক সে কিছু থেকে এই ময়লা কম আবর্জনা ময় সে দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে আমার কাছে চলে আসুক পরিষ্কার হয়ে চলে আসুক এই জন্য একটা গৌরব হবে আসলে এখন কিন্তু নিজেদের একটা দুনিয়াবি গৌরবের একটা দুনিয়া একটা ফখরের বিষয় আছে এটা আসলে কিন্তু কাম্য আমার দুনিয়াবি গৌরব হোক এটা আসলে কিন্তু বড় বিষয় আমি কি আমার দুনিয়া আর ফল প্রকাশের জায়গা তো কিনা এখানে না তাহলে এই পথ থেকে ছুটে যাওয়ানোর আমাদের কারণটা কি বলেন দেখি আসলে পুরো বিষয়টা আমরা ভালো কাজে বুঝিনি বুঝিনি আপনি গতকাল বললেন না যে অনেক ভাই ছুটে গেছে আসলে ছুটে গেছে আমাদের দিনের বিজয়ী দিনের বিজয়ের মাধ্যমে এটা তো পরিষ্কার হতো সুন্দর তো কোনো অর্থই হয়নি আমরা তো ছুটে নেই কিছু এখনো আমার ফল সময় আসে আসেনাই তাহলে আমি কি কারণে সারবো সর্বশেষ কাম্য কিছু যেকোনো অবস্থাতেই বহুদের অবস্থা আসার পরে সাহাবাহা কি দুঃসাহসী হয়ে গেছে ইহুদিরা আগে দিয়ে মানে কিভাবে বসে ভিতর সন্ত্রাস হয়েছিল ওদের পরাজয়ের ওদের যুদ্ধের পরবর্তী দিনে ওদের যুদ্ধের পরিসাপ্তিটা দলবল নিয়ে পরাজিত হইতেছিল সে পরাজয় অবস্থাটা কাটায় রেখেছে তাই না ওদের যুদ্ধের ঘন্টা করছে পরে অবশ্যই অনেকেই তিরস্কার করছে যে তুমি যুদ্ধে বিজয়ী হয়ে আসলে কিন্তু যুদ্ধের বিজয়ের যে নিয়ম যে বিজয়ী দল মাঠে থাকে তিন দিন পর্যন্ত মতপান করে নৃত্য করে এরপরে তাদের সাথে যখন দেশে ফিরে আসে তাদের হাতে গণিমতের মাল থাকে যুদ্ধবন্দী থাকে তোমরা মক্কাই গিয়া বলবা যে আমরা মোহাম্মদ পরাজিত করে আসছি বিজয়ী হয়ে আসছি কোথায় তোমাদের হাতে বন্দি কোথায় গণিমতের মাল কোথায় তোমরা মাথের তিন দিন নৃত্য করেছ বিজয়ের কি চিহ্ন নিয়ে তোমরা ফিরতেছ ঠিকই তো কথা কারণে আমরা মাইতে আসতে যেটা তো বলছে এই যারা তারও সাহস হয় নাই এই সে আবার এই মানে পরাজিত এদেরকে আবার আক্রমণ করতে এই সে এক লোকের অনেক টাকা দিছে অনেক টাকা দিয়া পাঠাইতে সাহবাহ আমরা কি করছি এই ঘটনা বলছে যে ওরা ফিরা আবার আসতেছে কি করার জন্য আক্রমণ করার জন্য এই ভয়ে যদি মদিনা যায় রসাম এই খবর শোনার সাথে সাথে এদের সহায়তা করার জন্য অনেক আসছে না রসল বলছেন যে না যুদ্ধে যারা শরিক হয়েছিল তারাই যাবে এবং যারা আহত জখ্মী এরাই যাবে যাবে নতুন কোন মানে নিব না রিজার্ভ দুইটা গাজটা যুদ্ধাচোরা আর বাস্তবে যদি আসতে চোরা ওদের সাথে আল্লাপাকে শক্তিটা আছে তারা কি সন্ধের প্রস্তাবে রাজি হইতো আরবের লোকদের আসলে স্বাভাবিক মারামারি কাটাকাটি কারো সামনে মাতা না বরং তাদের সন্তানরা মানে যখন নাকি অস্ত্র শস্ত্র ধার দিত ইয়ে হয়তো তখন তারা মা বাপরে জিজ্ঞাসা করতো যে আমরা বলতো যেতে যদি এমন যুদ্ধ পাচ্ছিল রক্তের মধ্যে রক্তের নেশা বিষয়ে মরুন এটা তাদের একটা বিষয় তাইমর মরলাম ব্যাপারে তার জীবনের মধ্যে তার সবচেয়ে প্রিয় বস্তু ছিল কি বিনোদনের বস্তু সবচেয়ে বেশি মানে বিনোদনের সবচেয়ে বেশি বিনোদনের বস্তু ছিল এটা কলাটা কেটে দিলে রক্তটা ফিনকি দিয়ে সুটে এটা দেখা রুচি আল্লাহ কেমন বনাই দিচ্ছে আরবের রুচিটা ছিল কি মারামারিটা দেখা ওদের ফিতা ছিল ওই প্রকৃতির মানুষগুলি আবার দমে কি করবে নিজের সম্মান নষ্ট করে তারপরে কি করবে চুক্তি করবে ওখানে মোজা হাজার ওইভাবে করে গিয়েছিলেন আসলে মুসলমান কাজটা করে কিছুর জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি হয় তাহলে আল্লাহর আদা কি শেষ হয়ে গেছে আল্লাহ কি শেষ হয়ে গেছে তাহলে আমাদের পিছনের সরে যাওয়ার অর্থটা কি এখানে কোন আল্লা হওয়ার ক্ষেত্রে কোন ত্রুটি ছিল আমার মধ্যে দুষ্ট বাস্তবে একজন আলোচনা হয়েছে যে বদরের নুসরত আমরা শুধু আলোচনা করি বর্তমান পৃথিবী থেকে আল্লাহ পাখির বদরের নুসরত চলতেছে না আফগান জাতি তাদের মানে তারা সারা পৃথিবীর মধ্যে মানে মোটা বুদ্ধিওয়ালা হিসেবে একটা পরিচিত জাতি কম বুদ্ধি কম বুদ্ধি সাধারণ বাংলা ছিল আর কি সীমান্ত অঞ্চলে ওদেরকে আমাদের দেশে যারা কাবলিওয়ালিত নির্বুদ্ধিদের উদাহরণ সেই জাতিটাকে আল্লাহাক এবং তারা ইসলামের নাম নিয়ে কিন্তু এই সর্বশেষ অবস্থান এখন আমেরিকা মাথা নোয়া হ্যা এতগুলো রাষ্ট্র নিয়ে এসে আক্রমণ করে সে নিজে এখন ইস্পা হইতে হচ্ছে এদের সামনে মাথা নোয়া দিতে আসলে যদি দৃষ্টি কারো খোলা থাকে সেখানে দেখবে না আল্লাহ সাহায্য ছাড়া আর কি করে দিবে এটার জন্য কি করে নাই পরবাহ করে নাই এবং তাদের উৎসটাও কিন্তু মূল্যমানের বাণীটা কি ছিল যে আমাদেরকে বুস একটা ধমকি দিয়েছে আর আল্লাহ একটা ওয়াদা করেছে আরবিতে দুটার জন্য শব্দটা কিন্তু ওয়াদানা না বাস্তবায়ন আল্লাহ দেখা যায় সময়ের ব্যবধানে কিন্তু কিন্তু আসলে ওনাদের উৎসাহ কি ছিল ভরসা রাখা কি ছিল সেই আল্লাহর এই জন্যই আল্লাপ আসলে আল্লাহ পাক যদি দেখা যায় তো আল্লাহ হই দেন না কারণে আনছেন যে আল্লাহর এক নাম হলো লতিফ মানে সূক্ষ্ম যেহেতু মানুষের দুনিয়ার মানে উপলব্ধি করার মতো সর্বশেষ অস্তিত্ব হইলো রোহের রোহটা মানে যতগুলো সিরিয়াল ভাবে বলা হয়েছে সবগুলির চেয়ে সূক্ষণ না বাতাসের চেয়ে বেশি সূক্ষ্ম না রোহটা জি সূক্ষণা আল্লা ব্যাপারে আল্লাহর ব্যাপারে জবাব দিতে পারবে আল্লাহ লম্বা না খাটো না গোল না চেপ্টা ওজন কোন পর্যায়ে আল্লাহর ব্যাপারে রুহের ব্যাপারে এতগুলো প্রশ্ন উত্তর কি করা যাচ্ছে না দেওয়া যাচ্ছে না অস্তিত্ব তা আল্লাহ তাহলে সব রোহগুলির স্রষ্টা না আল্লাহর আদের গতি তো সে আল্লাহকে একটা মানুষ কিভাবে কল্পনা করবে আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্নের যদি জবাব না দেওয়া যায় এটাই তো আল্লাহ আল্লাহনের কি দলিল এই সমস্ত মাখ লোকাতের কোনো প্রশ্ন দিয়ে আল্লাহকে কি করা যাবে না যাবে না সেই পৃথিবীর কোনো কিছুই আল্লাহর মতো আপনি প্রশ্ন তো করেন এই পৃথিবীর কিছু দিয়া আর উত্তরটা এই সংক্রান্ত কিছু দিয়ে হইলে ঢুকবে না সেরকম মানুষ যা বিবরণ দেয় এই সবকিছুর চেয়ে ঊর্ধ্বে হলেন আল্লাপাক মানে মানুষ যা বিবরণ দেয় সবকিছুর চেয়ে উর্ধে কে আল্লাপাক আল্লাহকে বুঝতে পারবো না রুহটাকেই বুঝতে পারি না আল্লাহর প্রতিনিধি যে খলিভা এটা কি করতে পারি না এই যে নাস্তিকরা কত নির্বুদ্ধেন কি এর আগের ক্লাসেই সে কি করে না পারে না এরপরের ক্লাস নিয়ে সে কি করতেছে আল্লাহ সম্পর্কে অস্বীকার করতেছে আল্লাহ অস্বীকার করতেছে কত বড় জঘন্য এদের অবস্থানটা কি বুঝবে সেখানে আসলে আমাদের প্রতিভা ক্ষেত্রে আমাদেরও বিষয়টা হলো যে রুহানি তাকাজাটাকে প্রাধান্য দিচ্ছি আমরা লকসানি তাকাজাটাকে দিচ্ছি প্রাধান্য দিচ্ছি এই বিষয়টা আবার দেখা যাই ধোকা আবার অনেকটা দেখা যাইতে বাহ্যিক রূপ দেখা যাইতেছে না কিন্তু এটা আসলে কি অপরিহার্য যেমন একজনকে নিরাপত্তার স্বার্থে এম আর পক্ষ থেকে বলা হলো যে আপনি কি করে তার এখানে মন কাঁদতে থাকবে যে আমি শরীয়টা কি করতে পারতেছি না নামাজ ছুটে যাচ্ছে নামাজ কি হয়ে যাচ্ছে যুদ্ধের মানে প্রচন্ডতা এমন পর্যায়ের যে নামাজ কি করতে পারতেছে না নামাজ ছাড়ছে একটা দিলের দিলের কাছ থেকে এই ছাড়াটা কিন্তু এখানে ওই অস্থিরতা না যদি আমরা প্রতিটা ক্ষেত্রে রাখি তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য রাস্তাটা সহজ আর এই ক্ষেত্রে যে যতটুকু নিজের আসলে শরীরের বিধান দিয়ে সমৃদ্ধ করতে পারবে তার কাজগুলিকে আল্লাহ সেই পরিমাণ কি বানিয়ে ফলদায় একটা বোমা এটা যত বেশি ভিতরে তার মধ্যে বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ হয় তাহলে এটার প্রভাবটা আমি একটা ব্যক্তি মোসিকদের জন্য একটা বোমার মতো এখন আমার ব্যক্তিগত সেই উন্নতিটা রুহানি উন্নতিটা যেই পর্যায়ের বেশি হবে মানে ফলটাও কাফের মস্যাকদের ক্ষতিটাও সেই পরিমাণ হবে বেশি হবে সুলের এত প্রিয় ব্যক্তিটা রসুলের অন্তরে সাধারণ শাহাদতের দ্বারা ইসলামের তোর মধ্যে যেই পরিমান কি লাগতেছে হাওয়া লাগতেছে ইসলামের পালের মধ্যে আর কেউ শাহাদা কি এই পরিমাণ পালের মধ্যে হাওয়া লাগতো আরে পাল বুঝেন আমি শহীদ হয়ে গেলাম বটে আমার যদি সেইভাবে উন্নত ভাবে আমি নিয়ে নিতে পারি বানায় হেলা হইতে পারে তাইলে এর দ্বারা আমাকে দুনিয়ারকে শহীদ হিসাবে হয়তো স্মরণও করলো না কিন্তু দেখা যাবে এটা আর একটা মানুষের জন্য নিজের ওই পর্যায়ে নেওয়া এটা কি আল্লাহ মনে মনে সে যদি আল্লাহরে নিজের আল্লাহর কাছে নিজের অর্পণ করে দেয়াল দুইটা অর্থ একটা হইলো যে আল্লাহ আমার জন্য যথেষ্ট মানে আমার অন্য মানে যত কিছু আছে কিছু থেকে বাঁচাবেন আমাকে আল্লাহ আল্লাহ যদি সন্তুষ্টি থাকে আমি আগুন দিয়ে জ্বলে যাই আমার যথেষ্ট এই যথেষ্ট যে নাকি বলতে পারে ওই যথেষ্ট আল্লাহ হয়ে যান তার জন্য আল্লাহ কি করেন না বাহ্যিক বিপদ ফেলেন না থেকে বাঁচাই আর ওই অনুভূতিটা নিয়ে যদি খাবে মনে হয় এটার একটা গুর রহস্য বলে গেছে রহিমান এত ভালো লাগছে আমার ওই ইয়াটা করার আমি অনেক ক্ষেত্রে আলোচনা প্রকাশ পায় এক ধরনের বিপদাবধ আসার পরে সে আল্লাহর ব্যাপারে কি হয়ে যায় বিরাট ভাজন হয়ে যায় বিপদটা আল্লাহ পাখি এই জন্য আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায় এই হলো কাপের মশের আচরণটা আচরণটা নাফর মানের মধ্যে আরো বেশি ঘিরা লেগে যায় আর দুই ধরনের প্রভাব হইল এটা যে বিপদ আবাদ্যারা সে স্বাদ পাইতে থাকে আনন্দ পাইতে থাকে এখন আনন্দ পাইকে আর সবর করেকে এই দুই জনের উনি বলছেন যে যার গুনা আছে সে কি পা সে কি করে মানে তার কি হইতেছে এখন কষ্ট হইতেছে আর এই ব্যক্তির গুণা নাই এখন সে দিনের জন্য কষ্ট পাইতেছে তার কি ধোয়া হইতেছে কোনো হইতেছে না সে কিভাবে আর উনি কি করতেছে আরো ওদেরকে রাগাই দিয়ে সেটাই মায়ের শুরু হয়ে গেছে পরে আব্বাস রাজি তালাহ কি করছেন বাচ্চাই দিচ্ছেন যে তোমরা এই লোকের মাইয়া ফেলো সর্দার এর মেরে দিলে ওই দিক থেকে তোমাদের রসদ সামগ্রী আসা খেয়ে যাই বন্ধ হয়ে যায় ইসলাম প্রকাশ করিয়া প্রকাশ্যে মায়ের খান এইভাবে তিন দিন উনি মের খাইছেন এরপরে কি হয়েছে এটা কি রসল নিন্দা করেছেন তারা এটা তাদের ওই স্বাদটা পায়ে গেছে এটার মধ্যে একটা কি আছে সাদ আছে এটা আসলে গুণা যদি মুক্ত থাকা যায় তাহলে এই স্বাদটা কি করে তাহলে এই পাচ্ছতির সম্ভাবনা কম হ্যাঁ কষ্ট করতে পারলে তো সে কি বিপদে আসলে কষ্ট করতে পারলে তো নাজাদ পাওয়া যাবে এবং সে সফল হয়ে যাবে কিন্তু কষ্ট যদি সহজন্য করতে পারে বিচিত হয়ে যায় বিচ্ছিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যে গুণামুক্ত থেকে যদি কি রাস্তায় অগ্রসর হইতে থাকে তার জন্য রাস্তাটা নিরাপদ আশা করি কারণ সে বিপদ আসলেও কি পাবে মজা পাবে স্বাদ পাবে তার লোক রেস্টাই ওরা যে দিবে টাকা পয়সা দিয়া চাকরি চাষে কোন জঙ্গি ডিরে পারবো দুর্বল টিরে পারবো যে আসলে কোন দিনই আল্লাহ দুনিয়ার দিলেও না আর সেই সৌদি আরবের এই কিংরা এরপরে দুনিয়ার কত উন্নত টেকনোলজি ওদের হাতে নাগালে না যারা বিমান চিন্তাই করতে পারে সেই কোরবানিটা যদি আমার এবং আমার মতো ছোট ছোট আইরাঘ দুনিয়ার দৃষ্টিতে কত বড় ফখরের বিষয় খেয়া যাওয়ার কথা সেই মানে রাজপুত্ররা যে বিষয়টা আমার প্রতিবেশীরা সব বিষয়ে আমার কাছে হিংসা আমার জন্য হিংসা করে কে আমি বন্দী হয়েছি বন্দী হিসেবে হিংসা করে কয়েকজন মন্ত্রীর নাম নিজের নাম নিছে কয়েকজনের ব্যাপারে কুতোয়াল কি করছে হ্যাঁ জারি করবো এটা অন্য কি হয় না আসামি হওয়া কি একটা ইয় না এটা তো বাহ্যিক ভাবে একটা কি জিনিস অপমানের জীবন অপমানটা তার কাছে কি মর্যাদার হয়ে গেছে এই অপমানটা ওই সমস্ত ব্যক্তির সাথে আমাদের জন্য আসলে তো ওদের মতো কুরবানি একটা গৌরবের বিষয় ছিল আল্লাহর কাছে দিলের বিষয়টা সে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছে এই এই অবস্থাটা আল্লাহর সাথে নিজের উন্নত রাখা এটা তো তার নিজের এক না আর বাস্তবে অনেক গরিব দেখা যাবে যে বড় কোরবানি দল আগে বেড়ে গেছে তার অবস্থা সেমন বড় ধনী থাকলে সেও শিখেছিল সেটা আল্লাহ পানছে না সেটা আমরা এই জন্য আসলে নিজের এই ঝামেলাগুলি ময়লাগুলি থেকে নিজেরা মুক্ত রাখা যেই পরিমাণ গুণা এবং গুণাহের অবস্থা থেকে নিজেরা দূরে রাখা যাবে সেই পরিমাণ নিজে আসলে পবিত্র হচ্ছে আর যে পরিমাণে জোড়ায় রইলাম একটুখানি ময়লা নিজের সাথে কি করলাম জড়াই রাখলাম তখন আমার সময়টা ইচ্ছে করে যদি আমি ওইভাবে খারাপের মধ্যে ব্যবহার না করি আর ভালো মধ্যে ব্যবহার করতে থাকি আস্তে আস্তে আর ক্ষুদ্র ক্ষুদ্র করেই কিন্তু একটা বিশাল জিনিস হয় একবারে কোনো একটা কিছু হয় না একদিনে ভালো হয়ে যাওয়া একদিনে বন্ধ হয়ে যাওয়া দুটার মধ্যেই কিন্তু এই ধীরে ধীরে হয়